सम्प्रचार सकाल साढ़े आठ टे बांगे बीस टी बांगलाय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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد كثيرا طيبا مباركا فيه وصلى الله تعالى على نبينا محمد وصلى الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المنة والسلوة كل من طيبات ما رزقناكم मेहरबानी कथा एक दया कथा उल्लेख আমরা ইতিপূর্বেও দুটি পর্বে পর পর আমরা ইহুদিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যে আল্লাপাক তাদের উপরে অসংখ্য দয়া করেছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আল্লা সুবাহানা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন রহমত নাজিল করেছেন অর্থাৎ পৃথিবীতে সবচাইতে বেশি অনুগ্রহপ্রাপ্ত যে জাতিটি এই জাতিটি হলো ইহুদি জাতি আবার বিশ্বাসঘাতকতা কুফুরি অবাধ্যতা নবীদেরকে হত্যা করা নবীদেরকে কষ্ট দেওয়া এবং তাদের সঙ্গে প্রতারণা করা তাওরাত কিতাবকে পাল্ট ফেলা তাওরাত কিতাবের বিধানকে লুকিয়ে ফেলা পরিবর্তন করে ফেলা এই ধরনের কাজগুলো ইহুদিদের দ্বারাই সবচেয়েতে বেশি সংগঠিত হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাহদিনায় ফিরে গেলেন ইহুদিরা প্রথম দিকে আল্লাহ রাসুলকে গ্রহণ করলেও অল্প দিনের ভিতরেই তারা রাসুলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় মদিনা আক্রমণের জন্য মদিনাকে ধ্বংস করার জন্য যখন আরবের কুরাইশরা একটা গুত্রের সহযোগিতা চাচ্ছিল যে আমরা মদিনায় কাদের সহযোগিতা পাব তখন দেখা গেলো যে মদিনা থেকে ইহুদি সম্প্রদায় গোপনে তারা খ্রিস্টানদের সঙ্গে গোপনে আতায়ত করে মদিনা আক্রমণের জন্য উদ্বুদ্ধ করেছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া তাদেরকে তাদের এই অপরাধের জন্য এক সময় মদিনা থেকে বের করে দিয়েছিলেন তারা ক্ষয়বরে আশ্রয় নিয়েছিল পরবর্তী সময়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছিল রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামকে খাবারের মধ্যে ২০ মিশিয়ে হত্যা করার গভীর ষড়যন্ত্র এই ইহুদি জাতি করেছিল এমন কি তিনি এক দেয়ালের নিচে বিশ্রামরত অবস্থায় थर निक्षेप कर रसुल्लाह सल्लाहम के हत्या कर षड़ इहुदी एक नारी एम रसल्लाह सोलहीसल्लम विभिन्न भावे यहुदी सम्प्रदाय मुसलिम संगे तर ईमानल अकिदा इसलम के ध्वस करार जन् आज पर्त अब्याहत आ আল্লাহ সুবাহানা সেই জন্য মুসলিম জাতিকে সতর্ক করেছেন যে ইয়াহুদি সম্প্রদায় কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কারণ তারা সকল অবস্থাতে এই মুসলমানদের ক্ষতির চিন্তা করেছে তো আল্লাহ সুবাহানাহালায় এই পবিত্র কোরআনে এই আয়াতগুলোর ভিতরে ইয়াহুদিদের উপরে আল্লাহর যে দয়া এবং করুণার কথাগুলো ব্যক্ত করেছেন সমুদ্র অতিক্রম করিয়ে আল্লাবাক তাদেরকে পার করে নিয়ে গেলেন নিরাপদ জায়গায় मुसा आल्लाम तरह के लिए गलतर दुश्मन प्रभु करीब सब चीते बड़ रब ये घोषणा प्रदान कारी दाम्भिक अहंकारी आल्ला दुश्मन आल्ला पकता लाछछित अमानित पानी डुबिए हत्या कर दिल মৌসা আলাহি সালাতুয়সাল্লাম যখন তার দলবল নিয়ে পানিতে ঢুকে গেলেন রাস্তার ভিতরে প্রবেশ করলেন পিছনে পিছনে ধাওয়া করে এসে ফিরাউনের বাহিনী থমকে গেল আল্লাপাক তার বিশেষ ক্ষুদ্রতে জিব্রাইল আলাহি সালামের মাধ্যমে এমন একটি ব্যবস্থা গ্রহণ করলেন যে পিছে পিছে ফিরাউনের বাহিনীও পানিতে নেমে পড়ল এক অবস্থায় মৌসা আলাহি সালাম পার হয়ে চলে গেলেন পানিকে দিক খণ্ডিত করে দিলেন বিজ্ঞান এই ঘটনাটিকে একটি আশ্চর্য অলোকে ঘটনা হিসাবে মূল্যায়ন করলেও এর প্রভাব অথবা এর বাস্তবতা অস্বীকার করার উপায় পানিকে বাদ দিয়ে আটকিয়ে স্রোতকে ভিন্ন পথে প্রবাহিত করে আজকে বিভিন্ন দেশে অনেক বড় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বিভিন্ন ভাবে আজকে মানুষ পানির এই স্রোতকে অথবা তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং আল্লাহর আলমিন বন ইসরা তথা ইহুদিদেরকে এই ডুবন্ত অবস্থা থেকে রক্ষা করেছিলেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে কিভাবে আমি পার করে নিয়ে গেলাম এই ভয়াবহ ধ্বংস থেকে যে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন তোমরা রক্ষা পেয়ে গেলে আর ডুবিয়ে দিলাম আমি ফেরাউনের অনুসারী ফেরাউনের বাহিনীকে আর এভাবেই আল্লাহ রবুল তাদেরকে রক্ষা করলেন এখান থেকে তারা পার হয়ে মূসা আলহি সাল্লাতাম তার অনুসারীদেরকে নিয়ে যখন তোর পর্বতের নিকটবর্তী হয়ে অতিক্রম করছিলেন আল্লাহর আলমিন মূসা আলাইহিসু আসাল্লামকে ডাকলেন হে মূসা তুমি আসো করবেন। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কিতাব প্রদান করবেন তৌরাত সুতরাং মূসা আলাহি সাল্লা সাল্লাম চল্লিশ দিনের জন্য তিনি পাহাড়ে অবস্থান গ্রহণ করলেন আর এই অবস্থায় এই মৌসা আলাইসাল্লামের সম্প্রদায়ে একটি জঘন্য সিরকি পাপ কাজে নিজেরা লিপ্ত হয়ে গেলেন নবী মৌসা আলাইহি সাল্লা আসসালাম তার আপন ভাই হারুন আলাইহি সাল্লাকে কাউমকে তার জাতিকে শোনা করার জন্য পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করে গেলেন কিন্তু তারা অল্প দিনের ভিতরেই মৌসা আল্লা সাল্লামের নির্দেশকে অমান্য করে ভাইয়ের নেতৃত্বকে অমান্য করে তারা একটি গোবৎস্য একটা গরুর বাসুর তৈরি করে দিলেন। অভিশপ্ত শয়তান তাদেরকে বিপদগামী করার জন্য একটি বাসুর তৈরি করার জন্য উৎসাহিত করলেন মৌসা আলাহি সাল্লা সাল্লাম যে রাস্তা দিয়ে নদী পথ অতিক্রম করে তিনি ওপারে পার হয়েছিলেন ফিরাউনের বাহিনী এসে যেখানে থেমে গিয়েছিল জিব্রাইল আলহিসালু আসসালাম যে ঘোড়া নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন ঘোড়ার পায়ের চিহ্ন যেখানে পড়েছিল একজন ষড়যন্ত্রকারী মুনাফিক মুসা আলাইসাল্লামের কওমের অন্তর্ভুক্ত হলেও সে ছিল বেইমান সে ছিল মনের দিক থেকে তার কপটতায় নিমজ্জিত সে খেয়াল করেছিল কোথায় পা পড়েছে সেই স্বর্গীয় ঘোড়াটির বাহনের অতএব সে সুকৌশলে সেখান থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসলো আর এই মাটি দিয়ে এবং ইসরাইল এর কাছে গচ্ছিত যে সব তাদের কমের নারীদের ছিল, এগুলোকে জমা করার জন্য অলংকার দেওয়া হল যে এগুলো করলে তাদের হবে অমঙ্গল হবে। তাদের উপর আল্লাহর গজব আসবে সুতরাং সবাই যখন সেগুলো একত্রিত করলো ওগুলোকে গলিয়ে এবং একটি বাছুর বানিয়ে ওই বাসুর পূজা করা শুরু করে দিল তারা আল্লাহকে বাদ দিল তাদেরকে বোঝানো হলো যে এটি হচ্ছে তোমাদের দেবতা দেখো সে কথা বলছে তারা এবার এইভাবেই আস্তে আস্তে বনিসের ভিতরে লিপ্ত হয়ে গেল। ভিতরে তারা লিপ্ত হয়ে গেল। তারা তাহাইদের কথা ভুলে গেল। তাদের ভিতরে যে ইমানি চেতনা ছিল ইমানি চেতনা তারা ভুলে গেল। মুসা আলা সাল্লা তাল্লাম যখন নেমে আসলেন তখন এসে দেখলেন তার সম্প্রদায় বিচ্যুত হয়ে গেছে তাও শিক্ষা থেকে তার সম্প্রদায় নিমজ্জিত হয়ে গেছে হয়েছ আল্লাহ এখান থেকে বলছেন পাহাড়ের অবস্থানের সুযুগে তোমরা একটি বানিয়ে যখন সেটাকে এই ঘটনাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে এভাবেই একটি জাতির ভিতরে শির্ক চলে আসে এভাবেই একটি জাতি পাপ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যায় আমাদেরকেও এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় আজকের দিনে অনেক কবর এবং মাজার যেগুলো সৃষ্টি হচ্ছে ঠিক মূসা আল্লাহিস্লামের সময়ের গোবৎস পূজা করারই একটা আধুনিক রূপ আমরা আলোচনাটিতে একটু পরেই ফিরে আসছি তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ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 शांति इवदान समाजी डे आरिक बार्ताश्रम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 দয়া আর নম্রতা ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লন করেছে বৃদ্ধাশ্রমের কোনুম আবার আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যে মৌসা আলাহিস্লা যে সম্প্রদায় এবং ইসরায়েল তথা ইহুদি সম্প্রদায় যে ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লাপাকের অসংখ্য অনুগ্রহ এবং দয়া তাদেরকে এই পৃথিবীতে একটা সম্মানজনক অবস্থান প্রদান করেছিল কিন্তু কি দেখা গেল যে মৌসা আলাহিসাল্লা এই ইহুদি সম্প্রদায়ের জন্য যতই প্রচেষ্টা করেছেন তাদের জন্য আল্লাহ সুবাহান হওয়াত আলার কাছ থেকে যতই অনুগ্রহ রাজি অর্জন করেছেন ফেরাউনের হাত থেকে নিজের এই জাতিকে এই সম্প্রদায়কে পানিতে ডুবে মৃত্যুবরণ করার মতো ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন তাদের জন্য আল্লা সুবাহান হওয়াত আলা যে বিপদ তাদের উপরে এসেছিল তাদের পুত্রদেরকে জবাই করে ফেলা হতো তাদের কন্যাদেরকে ছেড়ে দেওয়া হতো এই বিপদ থেকেও আল্লাহ রাবুল আলমিন উদ্ধার করলেন এমনকি তাদের বংশের সন্তান মূসা আলহ্লা সাল্লাম যাকে হত্যা করার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছিল আর সেই সন্তানটিকে সেই ফেরাউনের বাড়িতে ফেরাউনের ঘরে লালন পালনের ব্যবস্থা করা হলো এছাড়াও আল্লাহ রাবুল আলমিন এই বন ইস্রাইল জাতিকে আরো অনেকগুলো অনুকম্পা করেছেন যেগুলো আমরা পরবর্তী আয়াতে দেখব এবং আলোচনায় নিয়ে আসব। এই যে প্রাপ্ত যে জাতিটি অনুগ্রহ যে জাতিটি দেখুন সময়ের তারা কি হয়ে গেল আল্লাহ ছেড়ে দিয়ে এবং তাদের নবীর শিক্ষাকে পরিত্যাগ করে তারা তাদের নিজেদের মন একটা পূজার বস্তু বানিয়ে নিল এই যে পূজার ঘটনাটি আমাদের জন্য আজকে এই সময়ে কি শিক্ষা বহন করে এই ঘটনাটি কি শুধু নিছক কোন ঘটনা শোনানোর জন্য सम्प्रदायर लोकारा स्मरी नामक एक व्यक्ति षड़मूलक भाव गच्छित स्वर्णगुलर तैयारी जो हामबा हम्बा, हम्बा रित है शयतान कूमंत्रणा षड़े बनिसराइल सम्प्रदाय बसुरूजाते गो बत्स्य पूजा तिप्त हो जाए आल्लाटा के अत्यंत निकृष्ट भाव तुम्हारे एक बड़ण अपराध छोड़ সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির আগে এই পূজার সঙ্গে এনে আমরা গোবৎস্য বিষয়কে যুক্ত করেছিলাম একটা বড় ধরনের অংশ বা একটা গ্রুপ যারা দেখা যাচ্ছে যে কোন মারা ওই কবরটাকে পাকা করে এখন ওই কবরটাকেই পূজা করা শুরু করে দিয়েছে কবর দৌত করা কবরের উপরে গেলাপ দেওয়া কবরের উপর বাতি দেওয়া কবরের সেবা করা কি আশ্চর্য ব্যাপার এবং ওই কবরের সেবক সমাজে একটা বিশেষ মর্যাদাও পাচ্ছেন মানুষ তাকেও গিয়ে চুমু খাচ্ছে তার কাছে গিয়ে তার হাতের পায়ের ধুলা নিচ্ছে কারণ সে ওই কবরের সেবক ইসলাম তো কবর পূজার নাম নয় ইসলাম হচ্ছে আল্লাহর ইবাদত করার নাম আজকে মৌসা আলাহ সাল্লা তাল্লামের এই ঘটনাটি আমাদেরকে এই শিক্ষাই প্রদান করে আমি বলবো যে এই ঘটনাটি আল্লাহ আল্লাপাক এখানে বর্ণনা করেছেন মানব জাতি যেন তার নবীর অবর্ত মানে মূসা আলাইসালামের অবর্ত মানে আজ আমরা নবী মোহাম্মদ শিক্ষা সমাজে বাস্তবায়িত করে রাখার জন্য হারুন আল্লাহিসাল্লামকে তার প্রতিনিধি নিয়োগ করে গিয়েছিলেন তার কাছে তার শিক্ষা রেখে গিয়েছিলেন কিন্তু দেখা গেছে যে এই অস্থির জাতি তারা স্বল্প সময়ের ভিতরে এই মাত্র চল্লিশ দিনের ভিতরে তারা কি করলো সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে এই দুটো জিনিসের মধ্যে একটু মূল্যায়ন করার জন্য এই দুটো জিনিসের মধ্যে একটা তুলনা করার জন্য আমি বিনীতভাবে আরজ করছি একটি হলো বনিস্রাইলেরা গরু পূজা করেছিল গোবৎস পূজা করেছিল গরুর বাসুর পূজা করেছিল স্বর্ণ নির্মিত তারপরেও সেটার ভিতর থেকে হাম্বা রব্যের হতো আর এটাকেই তারা মনে করেছিল যে এটাই সঠিক এবং এটাই বাস্তব আমরা এটারই পূজা করব এই আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। তারা করেছে গোবৎসের পূজা আর আজকে মুসলিম সমাজ বিভিন্ন জায়গায় ঘোড়ার পূজা শ্রীগালের পূজা ভেড়ার পূজা বিভিন্ন রকমের पूजार मध्य आज के लिप्त हो गए यह घटनाटी मुस्लिम जति के सचेतन जो आल्ला कारो सामने को नजर न्याज पेश अथवा तोवत्सर पूजा करत क्यों उद्देश्य छो गोवसर पूजार मध्यमे गुरजार मध्यमे ता कल्याण लाभ कर তারা ওর মাধ্যমে তাদের জীবনের সামনের ভবিষ্যতের সফলতা লাভ করবে এই ছিল তাদের উদ্দেশ্য এবং এসে যখন দেখলেন তার কাউ বিভ্রান্ত হয়ে গেছে এবার তিনি সতর্ক করলেন এবং বললেন নিজেদের উপরে জুলুম করেছ তোমরা অপরাধ করেছ তোমরা কবিরা গুণা করেছো অনুতপ্ত হও এবং তোমাদের এই অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করো এবং এই অপরাধের সূচনা যারা করেছিল এই শির্কের সূচনা যারা করেছিল তাদেরকে তোমরা হত্যা করে দাও এবং তোমরা আল্লা রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আল্লা সব আল্লাহ তাদেরকে ক্ষমা করার কথাও ঘোষণা করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন অতপর আল্লাহ তাদের এই অপরাধকেও ক্ষমা করে দিয়েছেন যাতে করে তারা কৃতজ্ঞবান্ধা হয় আল্লাহ বলছেন ফলাই সঠিক পথে নিয়ে আসলেন হৃদায়তের পথে নিয়ে আসলেন তাও হৃদয়ের পথে নিয়ে আসলেন তারা তৌবা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এই ক্ষমা প্রাপ্তির পরই মুসা আলাহিসের কৌমের ভিতরে এক নতুন ধরনের আরেক প্রস্তাব আরেক বিভ্রান্তি তাদের ভিতরে সৃষ্টি হলো এবার তাদের মধ্য থেকে একটি দল যারা ছিল শিক্ষিত যারা ছিল সেই অগ্রগামী, যারা ছিল অনেকটা আধুনিক তাদের একটা দল এসে বলল হে মোসা আমরা সামনে একটা কিছু দেখতে চাই আমরা বাসুর বানিয়েছিলাম পূজা করতাম তুমি এসে বলে এটা ভুল আমরা সেটা পরিত্যাগ করেছি আমরা সেখান থেকে তওবা করেছি কিন্তু আমরা যে আল্লাহর ইবাদত করছি যে আল্লাহ সুবাহ সামনে আমরা নত হচ্ছি আমরা সেই আল্লাহ সুবাহে আল্লাহকে দেখতে চাই বললেন এটা অসম্ভব এই দাবি তোমাদের অযুক্তিক এটা তোমাদের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু তাদের কথা ছিল এই কলতমিয়া মুসা লাকা হাতারাত আপনি আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে গিয়ে কথা বলে এসেছেন আপনি সেখান থেকে প্রত্যাদেশ পেয়েছেন ওয়াহি পেয়েছেন কিতাব পেয়েছেন ঠিক আছে কিন্তু আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চাই এটা ছিল তাদের দাবি হজরতলা স্তম্ভিত হয়ে গেলেন কি বলছ আল্লাহকে দেখা তো সম্ভব নয় চর্মচু দিয়ে একটি ক্ষুদ্র সৃষ্টি সমগ্র সৃষ্টি জগতের মালিক সমস্ত সৃষ্টি জগতের রব অকল্পনীয় মানুষের মেধা জ্ঞান সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে কল্পনার ঊর্ধ্বে যে আল্লা সুবাহ নূর এবং সেই নূরের জ্যোতি এই ক্ষুদ্র মানুষ তার চোখ দিয়ে দেখবে আল্লাপাক বলছেন এটা কখনোই সম্ভব নয় তাদেরকে সতর্ক করা হলো কিন্তু নাচুর তারা এমনই নাচুর বান্দা ছিল যে তারা মৌসা আল্লাহিসাল্লামকে এক পর্যায়ে ব্যতীব্যস্ত করে তুললো বিদ্যুৎ চমকানির ফলে তাদের কি অবস্থা হয় মুহূর্তের ভিতরেই তারা বেহুশ হয়ে অজ্ঞান হয়ে সেখানে তারা পড়ে গেল। এবং এই অজ্ঞানতাকে অথবা তারা সেখানে মৃত্যু বরণী করেছিল অথবা তারা সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল যেটি হোক আল্লা দর্শন করার তাকে দেখার যে ভ্রান্ত অভিলাষ তাদের ভিতরে সৃষ্টি হয়েছিল আল্লা সুবাহানহাতা এটিকেও ক্ষমা করে দিয়ে তাদের প্রতি তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে শুধু একটি ওই বিদ্যুৎ চমকানো এবং সেই বিদ্যুৎ চমকানোর পরে আলোর যে ভয়াবহ রূপ ধারণ করেছিল আল্লাহ সেই তাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমাদের তখন কি হয়েছিল ক্রমশ আন্তরণ তোমরা তখন এই বিদ্যুৎ ঝলকানিতে এর আলোর বিচ্ছুরণে মুহূর্তের মধ্যেই তখন তোমরা সেই মৃত হয়ে ছিটকে পড়েছিল অতপর আল্লাহরপুল আলমিন সুম্মা বা আসন কুম নি আদিমাউতি কুম লা আল্লা কুম তাসকুরুন এই ভয়াবহ অবস্থার পরেও আল্লাহ আল্লাবাক তোমাদেরকে জীবিত করেছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে এই সুরা বাকার প্রথম থেকে আলোচনাগুলো চালিয়ে যাচ্ছিলাম আমরা সামনের একটি পর্বের পরে আমরা পবিত্র কোরআনের তিরিশ পারা যে আম্মা পারা। আমরা যেটাকে সিপারা বলি যেই সূরাগুলো আমাদের বেশি মুখস্থ আমরা যে সূরাগুলোর সঙ্গে বেশি পরিচিত এই সূরাগুলোকে সামনে নিয়ে আমরা কোরআন আধুনিক বিজ্ঞানের কথিপয় এপিসোড আপনাদের সামনে উপহার দিব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আশা করি আমাদের এই প্রোগ্রামের সঙ্গে আপনারা থাকবেন আমরা এখানেই এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 gb52 বিভ্রী নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি টাকা আমাদের ইমেল করুন